কমন জিনিস যারে জিজ্ঞেস করবেন যে লেখাপড়াও কিছু জানে না এটা জিজ্ঞাসা করার আগে বলি দিব আঠারো হাজার মাকলুকাত আছে বাংলাদেশের টেকনাব থেকে তে যেখানে জানে এই ভাই মাকলুকাত কত আঠারো হাজার মাকলুকাত মানুষ হচ্ছে রাব্বুল্লাহ আলমিনেও নবী হিসাব দেন নাই যে এত হাজার মাকলুকাত আছে আল্লাহর মাকলুকাত আল্লাহ জানেন এর বাহিরে কোন সৃষ্টি জগৎ কেউ জানে না যে আল্লাহর মাকলুক জমিনে कत अथच बहुल प्रचलित अठारो हजार वाक लुक